প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনরা আগেকার মতো আবারও আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি ইসলামী আকে আটটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকবে সেটা হচ্ছে ভাগ্য রাশি সম্পর্কে ভাগ্য রাশি বলতে আমরা কি বুঝি সেটা আমাদের বুঝা দরকার राशिचक्रका स्थान से राशि चक्र गए नाम आगे धरन आशेषकर आज की बोले একটা ধরন ঠিক করে যারা এই রাশি নিয়ে গবেষণা করে থাকে এবং আসাদ হ্যাঁ এরকম বুরজুল আক্রব্য হ্যাঁ এইগুলা সব হচ্ছে আপনার এই প্রাণী যেমন সাউর এসে আপনার সর এবং এরকম সরাতান তারপরে এরকম ভাবে আল আসাদ সিংহ এরকম আখরম বিচ্ছু হ্যাঁ এই যে দিয়ে থাকে রাশিগুলার এবং বিশেষ করে যারা জ্যোতিষী তারা অধিকাংশ আপনার গাইবী যে বিধিবিধান এগুলোর সাথে আকাশের সাথে জমিনের যে একটা সম্পর্ক আছে তারা তাদের ভুল ধারণায় তারা দাবি করে থাকে যে আকাশের সাথে জমিনের সম্পর্ক আছে আকাশের কোনো ব্যাপারের সাথে জমিনেও কিন্তু পরিবর্তন সৃষ্টি হয় এটা কিন্তু বাতিল ধারণা কারণ গাইবি জ্ঞান একমাত্র আল্লাহ জানেন এবং এই যে ভাগ্য রাশি যেটা বলা হয় বা রাশি চক্র হ্যাঁ এইগুলোর মাধ্যমে এগুলোর কোনো সম্পর্ক নেই গাইবি ব্যাপার জানার ক্ষেত্রে এটা হচ্ছে আসল মূল কথা কিন্তু বিশেষ করে যখন পত্রপত্রিকার আপনার আবিষ্কার হয় এই যারা ভাগ্য রাশি নিয়ে কথা বলে থাকেন তারা অনেক সময় এই জ্যোতিষিরা আপনার পত্রিকার মধ্যে এরকম তারা কলাম লেখে থাকেন আবরাজুল হাব সাথে যে মানুষের আচরণ যারা জ্যোতিষিরা যে আচরণ করে থাকে এই আচরণটা কিন্তু হারাম এবং এটা দুধরনের আচরণ তারা করে থাকে এক নম্বর হচ্ছে যেটা আপনার বড় কুফরি এবং সেটা কিভাবে হয়ে থাকে যে যদি আপনার এই ভাগ্য রাশিগুলোর ব্যাপারে যদি বিশ্বাস করা হয় যে গায়েবের উপর এটার কোনো ইঙ্গিত থাকে গাইবীর ব্যাপারে এ রাশিগুলো কোনো ইঙ্গিত বহন করে এবং সেটা বিশ্বাস করে যে গায়েবী ব্যাপারগুলো ইঙ্গিত করে সেগুলোর উপর বিশ্বাস করে এবং যারা আপনার জ্যোতিষী তাদের যে দাবি গাইবী জ্ঞানের এটার মধ্যেও তাদের বিশ্বাস থাকে যে এদের কথাগুলো আপনার ঠিক তাইলে সেটা অবশ্যই বড় পুফুরি এতে কোনো সন্দেহ নেই জ্ঞানের দাবি করা হয়। হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে আল্লাহ ছাড়া দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে চক্রের সাথে যে আপনার আচরণ সেটা হচ্ছে হারাম এবং সবেরা গা আগেরটা ছিল পুফুরি বড় পুফুরি এবং এটা পুকুরে কুপুরে আকবরের একটা মাধ্যম বটে দ্বিতীয় পর্যায়টা সেটা কি কি ধরনের যে তারা ধারণা করে না যে আপনার ইঙ্গিত এমন কিছু কারণ হতে পারে যে জমিনের মধ্যে যা ঘটে থাকে এটার কোন কারণ হয়ে দাঁড়াতে পারে এটা তারা বিশ্বাস করে যে সেগুলো যে আপনার প্রভাব ফেলে সরাসরি এরকম কিছু না তাইলে তারা মনে করে যে যে আপনার এই যে রাশিগুলো আছে সেগুলো কোনো জিনিস ঘটার ক্ষেত্রে সেটার কারণ হয়ে ঘটে এরকম মনে করে এই কারণে তারা বিশেষ করে অনেকে এই সমস্ত ধারণার ক্ষেত্রে এইগুলাকে মানে জানার একটা জ্ঞানের পরিধি হিসেবে মনে করে যেগুলো নিয়ে ব্যস্ত থাকে যে এগুলোর কোনো ইঙ্গিত পাওয়া যায় কিনা এগুলো কোনো কিছুর কারণ হয়েছে কিনা হ্যাঁ এরকম একটা ধারণা তো করা থাকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে থাকে এই জাতীয় এই দ্বিতীয় প্রকার এই কারণে এটা হচ্ছে প্রথমটার চাইতে হালকা এটা শিরকে আশা এবং এটা আপনার হারামও বটে এখন কথা হচ্ছে যে এই যে আপনার রাশির যে কথা আমরা বলেছি যে এই জাতীয় রাশির জ্ঞান নিয়ে আপনার আলোচনা করা বা এটা আপনার পত্রপত্রিকায় লেখা এটার বিধানকে সাধারণত বর্তমানে আমরা ইন্টারনেটের মধ্যে দেখতে পাই যে চক্র নিয়ে আলোচনা শব্দে অনেকে এই হেডলাইন যে লেখেন ভাগ্য এবং অনেকে অনেকে বলে বলে যে যে এই ভাগ্য থাকেন তোমার ভাগ্য জেনে নাও এবং তুমি এবং হ্যাঁ গ্রহ নক্ষত্র বা এরকম ভাবে অনেক হেডলাইনের অধীনে ইন্টারনেটও বর্তমানে পত্রপত্রিকার মধ্যে আপনার পাওয়া যায় হুম। যারা এরকম করে থাকে নিয়ে লিখে থাকে বিশেষ করে আল্লাহর সাথে কুফুরি করা হয় এবং এই কুফুরিকে সমাজের মধ্যে প্রচার করা হয় এবং মূর্খ যারা তাদেরকে এই ধারণা দেওয়া হয় যে আপনার এইগুলোর কিছু কি আছে প্রভাব আছে এবং ভ্রষ্টতা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় এই কারণে এগুলা বড় হারাম কাজ এই ক্ষেত্রে যে এই জাতীয় আমরা প্রচারের সাথে জড়িত হব না এইগুলাকে বিশ্বাস করবো না এবং এগুলা লেখা থাকলে আমরা পড়তে চেষ্টা করব না অনেকে নিজের বিনোদনের খেয়ালে এগুলো করে থাকেন সেটা পড়া যাবে না এবং অনেকে আপনার যারা আমরা চিনি এই ব্যাপার পত্রিকা যারা নিয়ন্ত্রণ করে এদের সাথে পরিচয় থাকলে তাদেরকে ভাগ্য রাশির ব্যাপারগুলোকে আপনার কি করা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যাপারটা সেটার বিধানে আমরা বুঝলাম যে সেটা হচ্ছে হারাম কাজ সেটা করা যাবে না এখন কথা হচ্ছে আরেকটা জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে আপনার ভালো ভাগ্য বা খারাপ ভাগ্য এই জাতীয় জিনিস নিয়ে অনেকে আলোচনা করে থাকে এগুলোর অনুসন্ধান করে সেটাও কিন্তু একটি হারাম কাজ সেটাও জ্যোতিষবিদ্যার সাথে সম্পর্কে একটি বিষয় कारण्य जानते है ले हैं जरा ये कथागू लेखालेखी कर दी हलो खराब भाग्य दी हलो आपनर ये नक्षत्र दी हलो हाँ ये उदयन आरोप भाग्यमय दुर्भाग्य नहीं विशेषकर नक्षत्र जख उदय तरह नक्षत्र उदय को बला है তো সেই অনেকে নক্ষত্রের উদয় হলে মনে করে যে এই উদয়নের কারণে আমরা পরাজিত হব অথবা বলে যে আমরা ব্যর্থ হব এবং অনেকে বলে থাকে যেই ভালো উদ্যনের কারণে আমাদের এই ভালো ঘটেছে হ্যাঁ আমরা জয়লাভ করতে পেরেছি হ্যাঁ অথবা বলে যে খারাপ উদয়নের কারণে নক্ষত্রের আমাদের আপনার ব্যর্থতা এসেছে এবং আমরা আপনার কি করেছে আমরা পরাজিত হয়েছে এই জাতীয় অনেক কিছু ধারণা করে থাকে গ্রহ নক্ষতের উদয় এটা কখনো খারাপ এবং ভালো হয় না কিন্তু এটা ধারণা করা হয় এই কারণে এই জাতীয় ধারণা সেটা অবশ্যই খুখরি কাজ সেটা অবশ্যই হারান একটি কাজ সেটা করা যাবে না আরেকটি ব্যাপার সেটা আছে এই জাতীয় জ্ঞান অর্জন করা জ্যোতিষবিদ্যা অনেকে শিখতে চেষ্টা করে এই জাতীয় জ্ঞান অর্জন করার বিধান কি যারা আকাশ নিয়ে গবেষণা করে থাকে যেটাকে যেটাকে বলা হয় সেটা সাধারণত আপনার সেখানে গ্রহ নক্ষত্রের নামগুলো জানা হয় এবং আকাশে কি ঘটে না ঘটে আপনার গ্রহ সূর্যের ব্যাপার চন্দ্রের ব্যাপার এবং সেগুলোর আপনার জায়গার সম্পর্কে কথা সেগুলোর ধরন নিয়ে কথা এবং বিশেষ করে এগুলা আপনার এগুলের মাধ্যমে কখন আপনার ফলন ফলানো হবে মানে চাষবাস যারা করে তাদের টাইম জানা এবং ক্যাবলার সময় জানার সাথেও সম্পর্ক থাকে এবং নামাজের সময়ের সাথেও সম্পর্ক থাকে এবং আপনার কি বলে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সেগুলোর সাথে সম্পর্ক থাকে ज्योतिषविद्या शरीर सम्मत कार मध्य भलो दिख रही অনেক যেগুলা নিয়ে আল্লাহ এই নক্ষত্র নিয়ে আলোচনা করেছেন সেই সমস্ত আলোচনা আয়াতগুলো বুঝা যায় এবং এরকম ভাবে ক্যামেরা সম্পর্কে জানা যায় এবং আল্লাহ যে সৃষ্টি করার সুযোগ পাওয়া যায় যদি অন্য খারাপ দিকে না নেওয়া হয় আর যদি আপনার কোন প্রভাব ইত্যাদি জাতীয় চিন্তা না থাকে এমনিতে এইগুলা যে আপনার এগুলো জানা হল হ্যাঁ এগুলো দিয়ে ভালো কিছু এখন কথা হচ্ছে যে কোনো গ্রহণ নক্ষত্রের সাথে বৃষ্টি বর্ষণের সাথে সম্পর্কিত করা বা গ্রহণক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা করা সেটার বিধান যে কোনো আপনার বৃষ্টিকে নক্ষত্রের সাথে মানে সম্পৃক্ত করা এবং গ্রহ নক্ষত্রের বৃষ্টি কামনা করা সেটা দুধরণে হয়ে থাকে এবং সেগুলো এই বর্ষণের মধ্যে তার প্রভাব পড়ে এরকম অথবা তাদের সেই গ্রহ কেউ বৃষ্টি কামনা করলো এটার বিধান হচ্ছে এটা পুফুরি এতে কোনো সন্দেহ নেই কারণ সেটা রুগুগতের মধ্যে সিডি করা সেটা হচ্ছে এই বিশ্বাস করা যে আল্লাহ নিজেই আপনার বৃষ্টি বর্ষণ করেন ওই গ্রহ বৃষ্টি বর্ষণ করে না তবে গ্রহ এই বৃষ্টি বর্ষণের মধ্যে ভূমিকা রাখে এটা মনে করা কারণ হয়েছে আল্লাহর যে নামত সেগুলো অন্যের সাথে সম্পৃক্ত করা হলো হম সেটার কারণে এটা ছোট সিরিক যদি বিশ্বাস করে যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছে তারপরে এটা এটার প্রমাণ হচ্ছে একটি হাদিস একবার সকালের নামাজ নামাজ হদাই বিখের মধ্যে আপনার রাত্রিবেলা বৃষ্টির পরে আপনার তিনি আমাদেরকে নিয়ে পড়েছেন যখন তিনি সালাম ফিরিয়েছেন তখন মানুষের দিকে ফিরে তিনি বলছিলেন জাহালতা হালতাদ্রু قال ربكم جے তোমরা কি জেনেছো যে আল্লাহ তোমাদের প্রতিপালক কি الله رسول عالم আল্লাহ এবং আল্লাহ রাসুলের সম্পর্কে ভালো জানেন তখন তিনি বলেছেন যে اسماهم من عبادي مؤمن و كافر من قال متلنا بفضل الله ورحمته فذلك مؤمن و كافر بالكوكب واما من قال بنوع كذا و كذا فذلك كافر و مؤمن بالكوكب وخريص المسلم الحديث جے যে আমার কিছু আমরা আল্লাহর এবং আল্লাহ সাথে কুহুরি করেছে আর যে বলেছে যে না অমুক নক্ষত্রের কারণে আমাদের বৃষ্টি হয়েছে তাইলে সে আমার উপর বরং আমার সাথে কুহরি করেছে নক্ষত্রের উপরে বিশ্বাস স্থাপন করেছে সেগুলোর সাথে আপনার বৃষ্টি ইত্যাদি কি সম্পৃক্ত করা যাবে না তবে বৃষ্টি যখন নাজিল হয় তখন দোয়া পড়ার নিয়ম হ্যাঁ যেমন রসই আকরম শিক্ষা দিয়েছেন এক নম্বর হচ্ছে আল্লাহ যে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে আল্লাহর দয়া এবং আল্লাহর করুনায় হম এটা আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করা সামিল এবং স্বীকার করা যে আল্লাহ একমাত্র নিয়ামত দিতে পারেন তাইলে এই দোয়া গুলা চেষ্টা করব কখনো বৃষ্টিকে কোনো গ্রহণ নক্ষত্রের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করব না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে সেটার পর আমল করার তভিক দান করুন আল্লাহ